বাংলা মানবতা সমাধান শ্রোতা ভাই বোনেরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধি অনুষ্ঠানে আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আলকর আনের জীবন ঘনিষ্ঠ আরেকটি বিধান যেটা মানব সভ্যতার সাথে অতপ্রতভাবে জড়িত মানুষের সভ্যতা সংস্কৃতির সাথে মূল্যবোধের সাথে যেটা জড়িত এবং আলকোরআনি যে প্রসঙ্গটি বারবার এসেছে এবং রসুল্লাহ সাল্লি সাল্লামের হাদিসের মধ্যে যেটা এসেছে সেটা হল একরোয়া মদ্বয়ীব অতিথির আপ্যায়ন মেহমানের মেহমান নওয়াজি করা একজন মেহমান আসলে তার একরাম করা এটি একটি ওয়াজিব বিধান এটি না করলে যিনি করবেন না তিনি গুনাগার হবেন কোনো মেহমানকে যদি সম্মান করেন তাহলে তিনি গুণাগার হবেন এমন একটি মূল্যবোধ এবং সুন্দর বিধান নিয়ে আজকে কথা বলব এই বিধানটি যদিও অন্যান্য বিধানের মতো একেবারে ফরজ বিধান নয় কিন্তু একটি সুন্দর সমাজ বিনির্মাণে এর অনেকগুলো সুন্দর দিক অপরিহার্য দিক রয়েছে যেটি মানুষের সামাজিক জীবনের নগর জীবনের সভ্যতার জীবনের একটা বিরাট বিষয় সেজন্যই আল কোরআন থেকে আজকে এই জিনিসটি নিয়ে এসছি আল কোরআনের পনেরো নম্বর সর আল হেজরের আল্লাহ বলেছেন ওন বি আন দি ইব্রাহিম তাদেরকে সংবাদ দিন আন দইফি ইব্রাহিম ইব্রাহিমের মেহমানদের সম্পর্কে ইব্রাহিম আল ইসলামের কাছে যে মেহমানরা এসেছিলেন সেই মেহমান সম্পর্কে আল্লাহ বিশ্ববাসীকে জানাচ্ছেন কোরআনের একটা শব্দ মানুষের জীবনে যা যা প্রয়োজন মানুষের মানবিকতার পাঠ হিসেবে অংশ হিসেবে যা কোরআনে এসছে কোনো একটি বিষয়কেও গুরুত্বহীন বা নগণ্য হিসেবে হিসেবে মূল্যায়ন করতে নেই কত বড় বিষয় হলে আল্লাহর কোরআন এটি স্থান পেতে পারে স্বয়ং রব্বল আলামিন যার কথা বলেছেন যে বিষয়টি তিনি কোরআনে এক জায়গায় নয় অনেকগুলো জায়গাতে তিনি এটা নিয়ে এসছেন উত্থাপন করেছেন এই মেহমান নওয়াজি যেটা আমাদের সমাজ থেকে প্রায় হারিয়ে গেছে একজন মেহমান আসলে অনেকেই বাড়ির দরজা থেকেই বিদায় দেওয়ার চেষ্টা করেন একটা সৌজন্য বোধ নেই যে বাড়ির ভেতরে একটু নিয়ে এসে তাকে বসাবো এই যে একটি ওয়াজিব আমার ওপরে আছে তাকে একটু বসাবো নবীজি বলেছেন সহিমের হাদিস মনকানিম দয়ফা যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে তারে বিশ্বাস তার ইমানের দাবি হলো ফালিউক্রিম দয়ফা তার দৈফকে যে তার কাছে এসেছে কোথা থেকে তাকে যদি সে রাম করে সম্মান করে তাকে কিছু মেহমানদারি কিছু আপ্যায়ন করবে তাকে একটু থাকার জায়গা করে দেবে হাসি মুখে কথা বলবে প্রিয় ভাই বোনেরা ইসলামী মূল্যবোধের সাথে এই জিনিসটি বিরাটভাবে জড়িত বিধায় আর আলকোর আনে ইসলামিক সমাজের ंदर जिन स्थान पेमी सल्लाम तो श्रेष्ठ मेहमान नवज बुखारी हर गुहार जिब्राहिम के जीवन प्रथम एक अलौकिक अस्तित्व मुखोमुखी हलन बाड़ीत सबकिलें खदिजादी अल्लाह ताल जिसब कथा सांवना दिए सान्वनार मध्य कथा পতাকরিত দ্বয়ীব আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না কারণ আপনি মেহমান নওয়াজ আপনি অতিথি পরায়ণ একজন মানুষ আল্লাহ আপনাকে অপমান করবেন না বোঝা গেল মানুষ পিতে সম্মানিত হওয়ার মানুষের কাছে প্রার্থনা দোয়া পাওয়ার যে কাজগুলো মানুষ করে তোর মধ্যে মেহমান নওয়াজই অতিথি আপ্যায়ন একটি অন্যতম বিষয় আর আল্লাহ তো কোরআনে করিমের সোনাল কা ফেলে দিয়েছেন অতিথি আপ্যায়নের সামগ্রী হিসেবে গোটা জান্নাত আল্লাহ প্রস্তুত রেখেছেন আল্লাহ যদি তার বন্দাদের তার আগত মেহমানদের আপ্যায়নের জন্য এই অকল্পনীয় জগৎ সাজিয়ে রাখতে পারেন আল্লাহর বান্ধাদের কি উচিত নয় একটি রুম হলেও মেহমানদের জন্য রাখা মেহমান আসলে খুশি হওয়া আনন্দিত হওয়া তাদেরকে মেহমানদারি করা একজন মানুষের সে কতটা সংস্কৃতিমান কতটা সভ্য কতটা আল্লাহওয়ালা ইমানদার ইমানের সংস্কৃতি তার ভিতরে কতটুকু আছে ইমানের তো শ্রেষ্ঠ সভ্যতা শ্রেষ্ঠ সংস্কৃতি এজন্য ইমানের দাবি হলো মেহমানদারি করা যেটা হাদিসে একটু আগে আমরা জানলাম এবং করবে না সম্মান করে আমরা এ দিব শব্দটি মেহমান শব্দটি আলকোরআনি আমরা বার আমরা পেয়ে যাবো এগারো নম্বর সৈর্বদের নম্বর আয়াতে আল্লাহ বলেছেন হাজরতলু তালাইসালামের ভাষায় ওলা অপমানিত করোনা মেহমানদের সামনে অপমানিত করা মেহমানকে লাঞ্চিত করা কারো বাড়িতে কেউ মেহমান হয়ে আসলে তাকে লাঞ্ছিত করা একটা ইসলামের সভ্যতায় ইসলামের সরিয়ায় ইসলামী ইমানি জিন্দিক অনেক বড় গরিত কাজ একজনের বাড়িতে মেহমান আসলে সবাইকে সতর্ক থাকতে হবে এমন কোন কথা চিৎকার আচরণ যে মেহমান খারাপ মনে করতে পারে মেহমানের সামনে মেজবান অপমারিত হতে পারে এটা কোরআনিক জীবন জীবনের কোন দিকটি আছে যেটা কোরআনে নেয় সমাজে আজকে এমন অবস্থা হয়েছে মেহমান আসলে মেহমানকে জিজ্ঞাসা করে আপনি কি খেয়ে আসছেন খেয়ে নে আসলে আমাদের এখানে ভালো হোটেল আছে কোনো কোন অঞ্চলে এমন শুনেছি হোটেলের কথা বলে আহা। এটা কেমন মানবিকতা আসলে পরে যা আছে আল্লাহ রেখেছেন তার জন্য আপনিও খাবেন সেও খাবে উচিত হলো তার জন্য ঘরে যদি সামর্থ্য থাকে নতুন কিছু বাড়তি কিছু করে তার সম্মান জানানো আর না থাকলে অন্তত যা আছে সেটা তো তাকে আপ্যায়ন করা উচিত মেহমানের কথা সুরাল হিজড়ের বলেছেন এরা আমার মেহমান আমার মেহমানদের বিষয়ে আমাকে অপমান করো না আল্লাহকে বয় করো আমাকে লাঞ্ছিত করো না সফান এটি একটি ইমানহীন সমাজে সম্ভব ইমানদার সমাজে এটি অসম্ভব সুরাল হিজড়ে তিপ্পান নাম আয়াতিত মূলনীতি হিসেবে গ্রহণই করলাম যেখানে মেহমানের কথা আল্লাহ বলেছেন ইব্রাহিম আলাহিসাল্লামের মেহমানদারির কথা বলেছেন ইব্রাহিম আলাহিসাল্লামের যুগ থেকেই মানব জাতির একটি পরিপূর্ণ জীবন বিধান সেই জীবন বিধানের অঙ্গ হিসেবে আমরা এই মেহমানদারি জিনিসটি আল আলকরানে আমরা বেশি পাই সুর আজারিয়া রায়াতে সেখানেও আল্লাহতলা বলেছেন হাল আহাদিস ইব্রাহিমের সম্মানিত মেহমানদের কথা কি তোমার কাছে আগমন করেছে তোমরা অপরিচিত মানুষ সামিন তিনি তাঁর পরিবারের কাছে গেলেন সেখানে তিনি একেবারে তট গোবাছুর ভুনা করে নিয়ে আসলেন ফকর রবা হইলেই হিম এবং তাদের সামনে দিলেন দেখুন মেহমান নওয়াজির কি সংস্কৃতি আমি রামদের জীবনে কীভাবে আছে গরুর বাচ্চা ভুনা করে নিয়ে আসলেন এই মেহমান আসলে মেহমানের সম্মানে একটা পশু জবাই করা জবাই করে তাকে খেতে দেয়া তার উচিরা এত যারা ঘরে আছেন তারাও খাবেন মেহমান নিজের রিজিক নিজে খাবেন তার পাশে আপনিও আপনার একটা বাড়তি রিজিক মেহমানের বরকতে আপনি খাবেন সেই মেহমানকে অপমান করা খুব সালামের জাতি তার কাছে যখন মেহমান আসছিলেন ফের তারা তারা তাকে ওই মেহমানদের বিষয়ে তার কাছে তলব করেছিল মেহমানদেরকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য তারা দাবি করেছিল ফত না হোম আমি তাদের চক্ষুকে নিশ্চিন্ন করে দিয়েছি অন্ধ বানিয়ে দিয়েছি ওদেরকে মেহমানের অপমান করার কারণে তাদেরকে অন্ধ বানিয়ে দিয়েছি হজু কুয়া বি যে বিশেষ সতর্ক আমি করেছিলাম সেটা তোমরা করনি সতর্কতা অবলম্বন করিনি এই আমার শাস্তি আর সাধন করো প্রিয় ভাই বোনেরা এভাবেই মোহান আল্লাহ জালাল মেহমানদের প্রসঙ্গ নিয়ে এসছেন মেহমানি ইসলামী সভ্যতা আর ইসলামী সংস্কৃতির একটি অনেক বড় সুন্দর রূপ এটি আমাদের জীবনে থাকা উচিত আল্লাহ তালা আমাদের তফিক দান করুন সময় হয়েছে একটি বিরতির বিরতির পর আবারও আসবে এই বিষয়টা নিয়ে ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন তাহলে কি মানবো কিভাবে মানব সর্বোত্তম কেতাব হলো আল্লাহ সর্বোত্তম পথ হলো দেখুন মানার আজ রাত সকাল নিস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 প্রিয় ভাই বোনেরা বিরতি শেষে আবারও ফিরে এলাম মেহমান নবাজির আল কোরআনের সুন্দর এই বিধানটি নিয়ে দেখুন আপনি তো কত বাড়িতে মেহমান হন আপনাকে যদি সম্মান তারা সঠিকভাবে করে আজীবন আপনার স্মরণে থাকবে তাদের প্রতি দোয়া আসবে অতএব এই মেহমানদারির বিষয়টি এটি অত্যন্ত একটি বড় বিষয় মানুষের জন্য আবু হরাই রা রদিয়াল্লাহ তার আনু থেকে ইমাম বুখারি বর্ণনা করেছেন ইন্দন আতানবী সাল্লিয়ালামা এক ব্যক্তি নবী সালাম কাছে লোক পাঠালেন কোনো কিছু খাবার আছে কিনা স্ত্রীগন বলছেন আমরা বললাম যে আমাদের কাছে তো পানি ছাড়ার কিছুই নেই সালাম্মা মানি হাজা কে আছো এই ব্যক্তিকে একটু নিজের সাথে নিয়ে যাবে মেহমানদারি করবে ফকাল রসুল সর আনা আনসাদের একজন বললেন যে আমি নিয়ে যাবো তার স্ত্রীর স্বামীটি তার স্ত্রীকে বললেন আল্লাহ রসুল সাল্লাম মেহমানকে সম্মান করো এটা ইসলামী সমাজের অপরিহার্য অঙ্গ যেই কোন মেহমান তিনি আসলে সবাই একজনের বাড়িতে একজন মেহমান আসলে সবাই মিলে তাকে সম্মান করার চেষ্টা করা এটি ইসলামী সংস্কৃতি তারপর ওই আনসারের স্ত্রী বললেন যে আমাদের কাছে তো আমার শিশুদের খাদ্য ছড়ার কিছুই নেই তিনি বললেন যে তোমার খাদ্য প্রস্তুত করো তোমার প্রদীপ জ্বালাও বাতি জ্বালাও অনিয়ান শিশুদেরকে ঘুম পাড়িয়ে দাও যা আর আশা যখন তারা রাতের খাবার চাইবে তখন গুম পাড়িয়ে দিও সে মহিলা তার খাদ্য প্রস্তুত করলেন সামান্য একটু খাবার যা আছে শিশু মা বাবার খাদ্য কোথেকে থাকবে সেটা তৈরি করলেন এবং বাতি জ্বালালেন তারপর আবার বাতি নিভিয়ে ফেললেন এবং ওনাও আমার সেবিয়া না শিশুদেরকেও গুম পাড়িয়ে দিলেন তারপর তিনি উঠলেন কান্নেহ সেনা যাহা বাতি যে বন্ধ করেছেন এমনভাবে বন্ধ করলেন মনে হয় যেন বাতি তিনি ঠিক করবেন ঠিক করতে এসে বাতিটা বন্ধ করে ফেললেন নিবিমান মনে করেছেন যে ভুলে এটা নিবি গেছে তিনি আসলে এটাকে এসলা করতে চেয়েছিলেন কিন্তু তার অজান্ত এটা নিবে গেছে মেহমান ভাব পাইলেন এটা ধারণা করতে পারলেন এটা ফাজা আলাই ইউরিয়া নিহিয়ান অন্ধকারে তারা খাচ্ছেন তারা জীবা দিয়ে সবসব করছেন মেহমান যাতে বুঝতে পারেন যে তারা খাচ্ছে আসলে তারা খাচ্ছেন না সুহায়ন কি মেহমান এই মাতা পিতা বা স্বামী স্ত্রীর মেহমানদারি তাদেরকে কোথায় নিয়ে তাদের কোরআন আল্লাহ উল্লেখ করে দিয়েছেন সুবহায়ন আল্লাহ মেহমান মনে করলেন যে তারা দুজন খাচ্ছেন আসলে তারা খাচ্ছেন না মেহমানে খেলো পুরোটাই যা ছিল যেটুকু ছিল তারা দুজন অনাহারে রাত্রি কাটালেন আসবাহা। যখন তারা ভোর করলো সাল্লাহ রাত আল্লাহ হেসেছেন অথবা নবীজি বলেছেন আল্লাহ বিস্মিত হয়েছেন তোমাদের কাজ দেখে যে বাতি নিভিয়ে দিয়ে শিশুদেরকে গুম পাড়িয়ে দিয়ে নিজেদেরকে ক্ষুধার্ত রেখে যা কিছু ছিল পুরোটাই মেহমানকে খাইয়ে দিলে কত বড় মানবিক আখ্লাকে করিমা সুন্দর চরিত্র অমায়িক আচরণ তাদের এক রাতের এই আচরণটি চিরস্থায়ী একটি ইতিহাস তাদের জন্য একটি অলঙ্কার হয়ে গেল একটি প্রশংসার বিষয় হয়ে গেল। যেমন আজকে আমরা পড়ছি তাদের ইতিহাসটা মেহমানদারি করেই এটা হয়েছে আল্লাহ তাদের ব্যাপারে আল কোরআনে আয়াত নাজির করে দিলেন সুরাল হাসেন নয় নম্বর আয়াত প্রাধান্য দেয় তাদের ভিতরে আছে তবুও যিনি বেড়াতে এসছেন মেহমান এসছেন তাকেই তারা প্রাধান্য দিল নিজেরা খেলো না তাকে পুরো খাদ্য খাইয়ে দিল এভাবেই যার নসের লোভ থেকে যাকে বাঁচানো হবে সেই সফল হয়ে যাবে তারাই সফল কাম হবে জান্নাতি হয়ে যাবে সুভায়ন আল্লাহ এই হাদিসটি কত বড় দলিল যে মেহমানদারি কত গুরুত্বপূর্ণ বিষয় এবং কিভাবে তারা আল কোরআনে জায়গা করে নিলেন তাদের নাম আল কোরআনে চলে আসলো তাদের উল্লেখ আল কোরআনে চলে আসলো সোভায়নুল্লাহ সহি মুসলিম আরেকটি হাদিস রয়েছে নবী সাল্লা আলাইসালামের অত্যন্ত মজার একজন অমুসলিমকে কিভাবে মেহমানদারি করেছেন মেহমান অমুসলিমও হতে পারে কিন্তু তাই বলে তাকে আপনি মেহমানদারি করবেন আমি করব না সেটা হতে পারে না সে তো একজন মানুষ সে যেই হোক না কেন তাকে মেহমানদারি করতে হবে ইন্দনা রসুল আল্লাহ সাল্লি সাল্লামা দাহু দয়ফোন নবী সাল্লাহ সাল্লামের কাছে একজন মেহমান আসলেন সে ছিল কাফের কাফের আমার আল্লাহ রসুল্লাহ সাল্লি সালামা বেশাহাতীন সাল্লি সাল্লাম একটি ছাগলের দুধ দহন করে তাকে পান করতে করা হলো ফাসারে বাহা একটি ছাগলের দুধ পুরোটাই সে পান করলো সুম্য ওখরা সুম্ম পুরোটা ফাঁসারে বাহ তৃতীয় একটি ছাগলের দুধ দহন করা হলো সেটাও সে পুরোপুরি পান করে ফেললো তারপর হাত তা হেলা বা কি মেহমান ষাটটা অ্যারাবিয়ান ছাগল সাতটা অ্যারাবিয়ান ছাগলের যা দুধ ছিল পুরোটাই সে পান করে ফেললো কিন্তু সে যখন বোর করল সে ইসলাম কবুল করে ফেললো আল্লাহ নবীর আপ্যায়ন দেখে সে গলে গেল ইসলাম কবুল করে ফেললো আমার আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বেশিন নবী সাল্লাই সালাম তার জন্য আরেকটি ছাগল ছাগলের দুধ দহন করিয়ে তাকে পান করাতে বললেন সকাল বেলায় বেশ ফাঁসার বা হেলা বাহা তিনি সেটা পান করলেন সোম্মা মারবে ওখরা ফলামিয়াস্তা তেমা হা তারপর দ্বিতীয় আরেকটি ছাগলের দুধ পান করাতে বললেন সেটা দহন করে তাকে দেওয়া হলো কিন্তু সেটা খেয়ে শেষ করতে পারলো না একটুখানি খেয়ে বাকিটা রেখে দিল গতকালকে ষাটটি ছাগলের সবগুলো দুধ পান করে শেষ করলো যে ব্যক্তিটি আজকে মুসলিম হওয়ার পরে সময় একটা বা দেড়টা ছাগলের দুধ পান করলো একটা আর আরেকটার অল্প কিছু তখন নবী সাল্লাম বললেনের ভিতরে সাতটা স্টোমাক সাতটা ছাগলের দুধ খেয়ে শেষ করেছেন আজকে খালি একটা আর আটটার অল্প কিছু তার মানে মমিন তো বরকতময় আল্লাহর একটা আল্লাহ সৃষ্টি বিসমিল্লা পরে যখন খায় তখন শয়টা না তার খাদ্যে অংশ নিতে পারে না আর কাপের তো বিস্মিলা নেই সেই কারণে তার তো প্রচন্ড লোভ ইমানহীনতার কারণে প্রচন্ড পাশবিক লোভ তার ভিতরে থাকে সেই জন্য বলেছেন কোন মেহমান যদি কোন সম্প্রদায়ের কাছে আসে এবং সে যদি মাহারুম থাকে তাকে মেহমানদারি করা না হয় তাহলে সে জোর করে যেখানে সে পাবে সে জোর করে খেতে পারবে কারণ তার এটা হক এটা তার এটা থেকে তাকে বঞ্চিত করা যাবে না রসুল্লাহ আলাইসাল্লাম থেকে আর অনেকগুলো হাদিস রয়েছে যেমন আবু উমা যাতে শহীদ হতে পারে এই দোয়া করেন ফখন আল্লাহ হোম্লিম হোম নবীজ দোয়া করেন আল্লাহ তাদেরকে নিরাপদে রাখেন এবং যুদ্ধের মধ্যে বিজয়ী করে গণিমাতের মাল দান করেন তো নবীজির দোয়ার বরকতে আমরা নিরাপদ থাকলাম গনিমত পেলাম এভাবে যতবারই তিনি শাহাদাতের দোয়া চেয়েছেন নবীজি একবারও কিন্তু তাকে তাদেরকে শান্তিতে রাখেন নিরাপদ রাখেন এবং গনিমত দান করেন এভাবেই সাল্লেম হোম ওগান নেম হোম তিনি বললেন তার মানে তারা তো মেহমান নবীজির কাছে যখন গিয়েছিলেন মেহমান হিসেবে তারা যদিও শাহাদাতের দোয়া চেয়েছিলেন নীজি একজন মেহমান সে মারা যাক এই দোয়া তিনি করেননি বরং দোয়া করেছেন সাল্লে তাকে নিরাপত্তা দিন এবং চেয়েছেন কিন্তু নবী সাল্লাম শাহাদাতের দোয়াটি করলেন না এটা একরমদির একটা অংশ আছে এবং তারা এতই মদত করত এই যে সাহাবি তিনি দিনের বেলায় তারা রোজা রাখতেন সময়। আরাতের বেলায় নফল করতেন তাদের ঘরে আগুন জ্বলতে শুধু মেহমান আসলে সাহাবিদের সংস্কৃতি কেমন ছিল সব ইমাম বুখারি রহমা ওই বিখ্যাত আদেশটি বর্ণনা করেছেন যেটা সহিম আছে মানে তার মেহমানের যে পুরস্কারটা আছে সে পুরস্কার টাতে তাকে সসম্মানে দান করে কহ এজাতাল সাহাবাহাম জিজ্ঞাসা করলেন তার পুরস্কারটা কি তার পাওনা আছে তিন দিন পর্যন্ত সেই মেহমান হিসাবে থাকতে পারবে তিন দিন পরে যদি মেহমান থেকে যায় সেটা হবে সদাকা সেটা আর মেহমানদারি হবে না তার মেহমানদারি করা এটা ইসলামী শরিয়ায় ওয়াজিব করে দেওয়া হয়েছে আল্লাহ তালা আমাদেরকে মেহমানদের সম্মানে মেহমানদারি করা তফিক দান করুন প্রিয় দর্শক শ্রতা ইসলামের মহান মূলনীতির আলোচনা এখানে শেষ করলাম Subhanak Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wa assalamu alaykum wa rahmatullahi फिल्टार कर पानी विशुद्धिस रक्त विशुद्ध है पवित्र कुरने अनेक बार ये कथा वाक अर्थात तुम्हारा नामज दाओ जकत दिए सम्पद के विशुद्ध कर बर्तमान